night of Ramadan, welcome oh Ramadan, it Ramadan, it Ramadan, Priyo Muslim, emmao Muslim, bhaiyo bonera, assalamualaikum warahmatullahi wabarakatuhu, allar doya shanti wa rahmat আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে অনুষ্ঠানের নাম রমজান অ্যা ডেট উইথ ডা জাকির এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর এই অনুষ্ঠানে আমি ডা জাকির নায়কে ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে ১৬ বছর আগের কথা তার আগে প্রায় দশ বছর অন্ধের মতো খুঁজেছি এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে বিশেষ করে এই পবিত্র মাস রমজানে তার আগে আমি দশ বছর খুঁজে বেড়িয়েছি আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম। বস্তুবাদ সোশ্যালিজম এরকম আরও অনেক ইজম আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না সুবাহ আল্লাহ তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করেন পবিত্র কোরআন আর সেই পবিত্র কোরআন এখনও আমাদের সাথেই রয়েছে এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল শুধু মুসলিম নয় অমুসলিমদের কাছেও আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্মপালন করছে না তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পরে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য তারপর সত্যকে খুঁজে পেলাম এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না ভাই ও বোনেরা রমজান মাস প্রহ্মতের মাস ক্ষমা প্রার্থনার মাস এই মাসেই নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমার জন্য যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব আর প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই তার বুদ্ধিমত্তা এবং তার পেশা প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার এটার কারণ হল কোরআন আর সুনার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন গত এগারো বছর ধরে প্রিয় ভাই ও বোনেরা তিনি এক হাজারের বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে যেমন বিভিন্ন টেলিভিশনে প্রিন্ট মিডিয়াতে রেডিওতে এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার টপিক হলো। কম্পারেটিভ রিলিজিয়ান এবং ইসলাম তার বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবু হু দেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স উদ্ধৃতি দেন এটার তুলনা নেই এই তিনি মানবতার একটা সম্পদ এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাব জাকির। আব্দুল করিম নায়ক আছেন জাকির আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি কি টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের এই ইন্টারভিউ এর লম্বা সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে পবিত্র রমজানের ওপর আলহামিলাম রোজা উপলক্ষে বিশেষভাবে আয়োজিত আমাদের এই সিরিজ অনুষ্ঠান রমজান এটা শুরুর আগে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে মনে করি একজন ছাত্র যে এখনো শিখছে নিজেকে মনে করি একজন তালবে ইলম বিশেষজ্ঞ বলে আমি মনে করি না যে বিভিন্ন ফতহা দেব ইসলামের বিভিন্ন বিষয়ে আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয় অনেক বিষয়ে মতভেদ আছে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে বিভিন্ন মাজাবের মধ্যে এরকম মতভেদ আছে পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়তে সুরাভ আঁকার অধ্যায় দু একশো তিরাশি আয়াত নাম্বার একশো চুরাশি আয়াত একশো পঁচাশি তারপর একশো সাতাশি পরোক্ষ ভাবে আরো কয়েকটা আছে তবে হাদিস। আমি এখানে সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞ দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি শুধু সেই বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে না মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত আমাদের মতামত হবে কোরআন এবং সোহিহাদিস অনুযায়ী প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামত বলতে পারি বিশেষজ্ঞের নামও বলতে পারি তবে বেশিরভাগ সময় বলব না আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনোটাই আমার নিজের বানানোর উত্তর না এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের তাদের দৃষ্টিভঙ্গি আর আমি যথাযথ চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত করেন এবং সহিদ অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো আর ইনশাল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন করব। যে এটা মুসলিম অধ্যায় নাম্বার তারপর হাদিস নাম্বার যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা করণের আয়াতের রেফারেন্স দেবো সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়ে কথা বলে থাকি যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একবারে খাটি উৎস থেকে করোনা হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহ থেকে বেরোবে আর আমার মুখ থেকে ভুল কিছু বেরুলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আর আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাল্লাহ খায়ের এবারে অনুষ্ঠানের কথা এখানে এই অনুষ্ঠানটাতে মোট দুইটা অংশ থাকবে প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ড জাকির নায়েক ও আমার মধ্যে অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয় আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ড জাকির নায়েক প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা আমি এখন টপিকগুলোর নাম বলছি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লা যেটা করব আমরা আগামী বত্রিশ দিন ধরে এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন এই অনুষ্ঠানটাকে বত্রিশ দিন সময় নিচ্ছি এটা কি অদ্ভুত না অদ্ভুত না সত্যি বলতে আমরা পৃথিবীর সব প্রান্তের মুসলিম ভাই বোনের কথাই চিন্তা করেছি যে অবশ্যই রমজান দুই একদিন আগে পরে আসবে কোথাও আগে আর কোথাও বা পরে এই অনুষ্ঠানটা আমরা সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই আর আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা সফল করেন ইনশাল এবারে ভাই ও বোনেরা আমরা এই অনুষ্ঠানের টপিকগুলো সম্পর্কে জানব প্রথম দিনে এক নম্বর টপিক এক নম্বর এপিসোড সেটা হলো রমজান মাসকে স্বাগতম অর্থাৎ আজ দুই নম্বর এপিসোড রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করেন তিন নম্বর রমজানের প্রারম্ভিক কথা চার নম্বর কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে পাঁচ নম্বর যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ ৬ নম্বর রোজার সময় যেসব কাজের অনুমতি আছে সাত নম্বর রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে 8 নম্বর সেহরি এবং ইফতার নয় নম্বর রোজা রাখার উদ্দেশ্য ১০ নম্বর রোজা রাখার উপকারিতা ১১ নম্বর এপিসোড রমজান অনুশোচনা বা তবা করার মাস আর ১২ নম্বর রমজান দোয়া এবং প্রার্থনা করার মাস তারপর ১৩। এবং ১৪ নম্বর কিয়ামুল কিয়ামুল্লায়েল পর্ব এক এবং দুই নম্বর ১৫ তখন আমরা রমজান মাসের মাঝামাঝি সময়ে চলে আসব ভাই বোনেরা রমজান পবিত্র কোরআনের মাস পর্ব এক তারপর ষোলো রমজান পবিত্র কোরআনের মাস পর্ব দুই সতেরো জাকাত পর্ব এক ১৮ জাকাত পর্ব দুই ১৯ জাকাত পর্ব তিন নম্বর বিশ লাইলাতুল কদর ইনশাল্লাহ একেবারে সঠিক সময়ে রমজানের শেষ দশ দিন এ সময় থেকে আপনারা এই মঙ্গলময় রাতে সন্ধান করবেন এরপর নম্বর একুশ এতেকাফ নম্বর বাইশ এপিসোড নম্বর বাইশ রমজান উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব এক এরপর নম্বর তেইশ এপিসোড রমজান উন্নয়ন এবং ইসলা দেয়ার মাস পর্ব দুই এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর চব্বিশ নম্বর এপিসোড রমজান আত্ম উন্নয়ন ও ইসলাদেয়ার মাস পর্ব তিন এপিসোড নম্বর ২৫ রমজান আত্ম উন্নয়ন ও ইসলাদেয়ার মাস পর্ব চার এপিসোড নম্বর ২৬ রমজান মাসে অমুসলিমদের কাছে দাওয়া দেয়া এপিসোড ২৭ নম্বর হলো কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফারা এপিসোড আটাশ নম্বর হল আকাশে চাঁদ দেখা এপিসোড ২৯ নম্বর জাকাত আল ফেতর এপিসোড তিরিশ নম্বর ঈদুল ফেতর তারপর এপিসোড একত্রিশ নম্বর হল ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা আর সবশেষে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব এপিসোড ৩২ এই রমজান থেকে পরের রমজান এবারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ইনশাল্লাহ আবার দেখা হবে मानुषेमार परस्पर उभये भलोबा क्यों इसलम दृष्टि नंदन जुलुम एचार मानुषे दस टाय मजबूत भेजे दिए नमज देता बंदा कर आलाप सुनेल्ला मप আমি আপনারা দেখছেন বাংলা কি করে একজন ইমানদারের মনে সদায় আল্লাহর ভয় ও প্রেম দেখতে পাওয়া যায় তা দেখতে হলে দেখুন ইসলামে নামাজের গুরুত্ব দেখুন নামাজের মর্মকথাও গুরুত্ব साढ़े पांच ट्रचार सकाल साढ़े दस टाय से बुखारी उल्लेख नम्बर खंड कि आदबर लोक नबीजर जिज्ञेस कर लो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 25% छः नम्बर, नम्बर तीन हजार एक छह नबीजूल तुम्हारे मायर पैर नीचे আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান ডেট জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান মাসকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানের টপিকগুলো আলোচনা করে ঠিক করেছি আমি আর ডা জাকির নায়ক ডা জাকির আমাদের আলোচনার এই টপিকগুলো সম্পর্কে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমরা টপিকগুলো যেভাবে বেছে নিয়েছি আর যেভাবে ক্যাটাগরি করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন এতে করে দর্শকদের উপকার হবে রমজান সঠিক সময় জানতে পারবেন এতে আমার জন্য সুবিধা হবে আরো ভালোভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারব কারণ অনেক সময় এই প্রশ্নের উত্তরগুলো ওভারলাভ করতে পারে সেজন্য আমি খেয়াল রাখবো যাতে করে আমি সেই টপিকের উপরে বলি যেটা নিয়ে আলোচনা হচ্ছে আর খেয়াল রাখবো যেন সেই দিনই আমি উত্তরটা বিস্তারিতভাবে দিতে পারি আর যদি সে ব্যাপারে আগে বলে থাকি তখনও হয়তো আমি সংক্ষেপেই উত্তরটা দেব এখানে আপনারা একটা ব্যাপার দেখবেন যে আমাদের বেশিরভাগ টপিক আমার মতে এগুলো রমজানের বেশ আগে থেকেই শুরু করা উচিত আবার এমন কিছু টপিক আছে যেগুলো আলোচনা করা যেতে পারে বছরের যে কোনো সময়ে যেমন ধরেন উচ্ছিক রোজা এটা নিয়ে আলোচনা করা যায় বছরের যে সময় আর কিছু টপিক যেমন এতেক আর ল কাদর এগুলো আলোচনা করা উচিত রমজানের শেষ দশ দিনে আমরাও সেটা করব ইনশাল্লাহ আর কিছু টপিক যেমন ঈদুল ফিতর আলোচনা করা উচিত ঈদের ঠিক আগে তবে বেশিরভাগ টপিক যেগুলো আলোচনা করব সেটা করা উচিত রমজানের আগে যেমন ধরেন আমরা আলোচনা করব ইফতার এবং শহর আট নম্বর পর্বে তারপর আলোচনা করব যেসব কাজ করলে একজনের রোজা ভেঙে যায় সেটা পাঁচ নাম্বার পর্বে এদিকে আমরা কিন্তু রোজা রাখা শুরু করব রমজানের প্রথম দিন থেকে এটার কোনো মানে হয় না সেজন্য অনুষ্ঠানটা আরও আগে করা উচিত অন্ততপক্ষে পক্ষে রমজান মাস শুরু হওয়ার তিন বা চার সপ্তাহ আগে থেকে। তবে আমি মানছি যে আমরা রমজানের প্রথম দিন থেকেই শুরু করছি তার কারণ কারণ বেশিরভাগ মুসলিম ইসলামিক অনুষ্ঠান দেখে থাকে এই পবিত্র রমজান মাসে অন্য মাসে বেশি দেখে না রমজান মাসে মুসলিম দর্শকের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাই আলহামদুলিল্লাহ পয়লা রমজানই শুরু করাটা ঠিক হয়েছে তবে এটা আবারও কয়েক মাস পরে দেখানো উচিত যাতে করে দর্শকরা পরের রমজানের জন্য প্রস্তুত হতে পারেন মাশাল এই অনুষ্ঠানের টপিকগুলো ডাক্তার জাকির এগুলো আপনি নিজে বিভিন্ন যুক্তি আর বৈজ্ঞানিক কারণ দেখিয়ে বেছে নিয়েছেন আমি একটা পদক্ষেপের বেশ প্রশংসা করব সেটা হলো অনুষ্ঠানের শুরুতে আমরা একটা পর্ব জুড়ে দিয়েছি রমজান মাসকে স্বাগতম এটা খুবই লজিক্যাল কারণ প্রথম দিনে সঠিকভাবে রোজা পালন করার ব্যাপারে সবাই যথেষ্ট মনোযোগী হবে আশা করি দর্শকদের জন্য পর্বটা যথেষ্ট উপকারী হবে দ্বিতীয় টপিক মুসলিমরা এই মাসের সাধারণত যেসব ভুলগুলো করে থাকে এটা দ্বিতীয় দিনে তাহলে প্রথম দুই দিনকে হেলথ ওয়ার্নিং বলা যেতে পারে হ্যাঁ বলা যায় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন এরকম একটা হাদিস আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো উনসত্তর আমাদের নবীর স্ত্রী হজরত আয়েশা রাজিয়াল হা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না আর অন্যান্য মাসগুলোর মধ্যে সাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন আর সেটা হচ্ছে সাবান মাস এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সই হাদিস আছে তিরমিজিতে ওদের নম্বর পঞ্চাশ হাদিস নম্বর তিন হাজার চারশো বলা হয়েছে যে তালাহা রাজে আল্লাহ তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা তার তালাহার দাদা তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন হে আল্লাহ এই মাসে আমাদের রহমত করো তখন তিনি সেই মাসের নামটা বলতেন তারপর বলতেন এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো এভাবে আমাদের নবী আল্লাহ সাবাহর কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন শুধু রমজান মাসে নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয় সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন আর এটার উল্লেখ আছে মসনুদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ যে নবে মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো এই রহমতের মাস এখন তোমাদের সামনে আর আল্লাহআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহস্তের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে দোকের দরজা বন্ধ হয়ে যাবে শয়তানের সময় সে বাধা থাকবে আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহ স্মান রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন মাসা আল্লাহ এবার আপনার কাছে পরের প্রশ্নটা হচ্ছে রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহকে ধন্যবাদ জানাব যে আমরা আরো একবার এই আশীর্বাদের মাসকে আমাদের সামনে পাচ্ছি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করবো যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয় আমরা আল্লাহতালাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো গুলো দিয়েছেন সেজন্য যে রহমত দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন এটা সবচেয়ে সেরা মাস আর আল্লা তালা পবিত্রকরণে বলেছেন যার অর্থ হল এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানুষ পথের দিশারি হিসেবে এছাড়াও অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো তিরাশি আল্লাহ বলেছেন অর্থাৎ হে মমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন এটা তাকোয়ার সমর্থক যাতে করে তোমরা আল্লাহ তালাকে মেনে চলো যাতে শিখতে পারো ধার্মিকতা শিখতে পারো ন্যায়নিষ্ঠতা তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে এই পবিত্র মাসে আমাদের তাকোয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয়। হয়তো তিন মাসে একবার বা বছরে একবার এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র তাহলে তো এই যন্ত্রেরও সার্ভিসিং দরকার হয় আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিংয়ের মাস এই হল মানুষ জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিংয়ের মাস এভাবে আমাদের শরীর মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি আমাদের ধৈর্য বাড়াতে পারি পবিত্রক্রান্ত থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি সুবাহ আল্লাহ জাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন পরের প্রশ্ন রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে রমজান মাসে প্রতিটা দিনই রোজা রাখবে আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায় এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না এই মাসে আমরা যতটা পারি আল্লাহ স্নালাকে শরণ করব। আমরা তার কাছে দয়া ভিক্ষা করব তার কাছে ক্ষমা প্রার্থনা করব আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা আমাদের ন্যায়নিষ্ঠতা আমাদের ধৈর্য আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন সোহেব বুখারি খণ্ড নম্বর 3 বুক ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের নয়শো তিন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকি। আল্লাহ সনাত তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না তার মানে যদি কোন লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয় আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ তিনি আরো বলেছেন এটা একটা সই হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর ২ পৃষ্ঠ নম্বর দুশো হাদিস নম্বর সাত এই হাদিসটা এ আছে সুনান আল নিসাইতে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর দুই হাজার একশো ছয় সেখানে আমাদের নবী মোহাম্মদ বলেছেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেস্তের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে এবং দজোখ দরজা বন্ধ থাকবে শয়তান এই সময়ে সে কলে বাধা থাকবে এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে একজন হতভাগ্য তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটারও লেখাচ্ছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো এক আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে চিন্তা করেন এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুণা থেকে ক্ষমা পেতে পারি আমাদের নবী মোহাম্মদ আরও বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক এটা অনেক লম্বা হাদিস এখানে চারটা পয়েন্ট আছে আমাদের নবী মহলাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য শুধুমাত্র রোজাবাদে রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব তিনি আরও বলেছেন যে রোজা রাখা একটা বর্ম তোমাদের পাপ থেকে বিরত রাখে আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে যদি কেউ তাকে গালবন্ধও করে অথবা কুৎসা রটায় সে তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসে আমাদের নবী নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মা যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ সবানিগন্ধের চেয়ে বেশি এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখমুখি হবে আল্লাহ সাবাহন তালার আর এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ বলা হয়েছে হে মোমিনগণ তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রহমতকে খোঁজো তার মানে বেস্তে যাওয়ার চেষ্টা করো এরপর আছে সুরাহ কফ অধ্যায় নাম্বার ছেচল্লিশ আয় নম্বর তেরো ও চোদ্দ যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কার অভিবাদ করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে এখানে শব্দটা এস্তেকাম যারা বিশ্বাসে অবিচলিত থাকে যে আল্লাহ কেবলমাত্র একজন অন্য কেউ নেই এবং তারা কখনো ভয় পাবে না তারা দুঃখিত হবে না এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে তাই আমি দর্শকদের উপদেশ দেব এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না সময় ব্যয় করবে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে মার্শাল তো ভাই ও বোনেরা एबारे निचि एक छोट्ट इन्शाल आरोप देखा रमजान अ डेट उ जकर अमी आपन होस्ट यूसुफ चेम्बार्स आजकल पर्व आलोचनार टपिक रमजान मास के स्वागतम ए प्रश्नता हमने एकटू आगे এ ব্যাপারে কয়েকটা সুন্দর হাদিসের কথা উল্লেখ করলেন তবে ঠিক কোন কারণে রমজান মাসকে ক্ষমা প্রার্থনা বা তবা করার মাস বলা হয় আর এটা বলা হয় কেন হ্যাঁ এই ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা একটা সহি হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে ইমানের সাথে আল্লাহ সুবাহর কাছ থেকে পুরস্কার লাভের আসায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই কথাটা আবারও বলা হয়েছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার এগারো সেখানে বলা হয়েছে যদি কোনো লোক এই পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে আল্লাহ সুবাহর কাছ থেকে পুরস্কার লাভের আসায় তার অতীতের সব গুনা ক্ষমা করে দেয়া হবে এছাড়া আর উল্লেখ কাছে এটা আছে সহি মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার চারশো আমাদের নবী মোহাম্মদুল ইসলাম বলেছেন যে পাচাত নামাজের মধ্যবর্তী সময়টা দুই জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান এই সময়টাতে তোমাদের গুনা ক্ষমা করা হবে এই সময়টাতে তোমাদের সব পাপ ক্ষমা করা হতে পারে আমাদের প্রিয়নবী মোহাম্মদাম আরও বলেছেন এটা উল্লেখ আছে শ্রী মুসলিম খণ্ড নম্বর চার বুক অফ দা হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো চুয়াল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ স্বাম তা আলাহ রাতের বেলায় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে থাকে আল্লাহ তখন তার দিনের বেলায় করা পাপগুলো ক্ষমা করে দেন আর আল্লাহ স্বমান তালা দিনের বেলায় কেউ ক্ষমা প্রার্থনা করলে তার সেই পাপগুলো ক্ষমা করে দেন যেগুলো করেছে রাতের বেলায় তাই এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সেরা একটা মাস এই পবিত্র রমজান মাস এ মাসে সহজে নিজের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারেন কারণ বেসতে দরজা এ সময় খোলা থাকে দরজাকে দরজা বন্ধ থাকে সেজন্য রমজানকে বলা হয় ক্ষমার মাস আল্লাহ আকবর এই কারণে সবাই এই মাসে এব মগ্ন থাকে কারণটা তাহলে জানলাম সুবহানাল্লাহ ডাক্তার জাকির এই পবিত্র রমজান মাসে মুসলিমদের কি বিশেষ কিছু কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত আর আমরা জানি যে দর্শকরা আপনার কাছ থেকে এটা জেনে দারুণভাবে উপকৃত হবেন যে এই মাসে তাদের কোন কাজটা করা উচিত আর তারা এখন থেকেই রমজানের জন্য প্ল্যান করতে পারবেন হ্যাঁ আমার মতে এটা খুব ভালো প্রশ্ন কারণ বেশিরভাগ কাজের কথা আমরা হয়তো বলবো বিভিন্ন আলাদা এপিসোডে আমি এখানে সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এখন আলোচনা করব কারণ বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে যে এক নম্বর সেটা হলো নিয়ত নিয়ত খুবই গুরুত্বপূর্ণ রোজার এই নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সামতালার জন্য কারো রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কারো রোজা গ্রহণযোগ্য হবে না দুই নম্বর সেটা হলো রোজা সম্পর্কিত কিছু চুনত পালন করা এ ব্যাপারে কয়েকদিন পরে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে একটা ব্যাপার বলি যে নবীর একটা গুরুত্বপূর্ণ সুনত হচ্ছে যে আমরা আমাদের সাহারি করব যতটা দেরিতে করা সম্ভব তার মানে ভোর হওয়ার সামান্য একটু আগে ভচরনের মধ্যে একটু আগে আর আমরা আমাদের রোজা ভেঙে ফেলবো ইফতার করব। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক সূর্যাস্তের পরপরই এছাড়াও এই রোহামতের মাসে আমরা খুব সাবধানে থাকব। সেই সব কাজগুলো থেকে বিরত থাকব। যে কাজগুলো নিষিদ্ধ যেগুলো হারাম আর যেসব কাজ মাকরু এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যদি কোন লোকের এমন কোন অভ্যেস থাকে যেটা শরীরের বিরুদ্ধে হতে পারে যেটা হারাম কাজ অথবা মাকরু কাজ রমজানে সব কাজ থেকে বিরত থাকা শ্রেষ্ঠ সময় এই অভ্যেসটা থেকে যাবে আর ইনশাল্লাহ হয়তো সারা জীবন সেই খারাপ কাজ থেকে বিরত থাকবেন যেমন ধরেন একজন লোক সে হয়তো অ্যালকোহল পানে অভ্যস্ত যদি অ্যালকোহল পান থেকে বিরত থাকেন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে তাহলে মদ থেকে বিরত থাকতে পারবে বাকি জীবনটাও একইভাবে আমরা চেষ্টা করব সেসব কাজ থেকে বিরত থাকতে যে কাজগুলো মাকরু যেমন ধরেন দাঁড়িয়ে পানি পান করা মাকরু যদি এমন অভ্যস থাকে তাহলে একটু চেষ্টা করবেন যেন রমজান মাসে আপনি বসে পানি পান করবেন এটা আমাদের নবী শূন্যত তাহলে আপনারা এই মাসে বিভিন্ন রকম হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন যে কাজটা হয়তো আপনি করতেন অথবা কোনো মাকরু কাজ এছাড়াও এই পবিত্র রমজান মাসে আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিভিন্ন সুনত প্রয়োগ করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে যেমন ধরেন হয়তো দাড়ি রাখলেন অনেক মুসলিম দাড়ি রাখে না এটা সুন্দর মাস যখন নবীর সুনতগুলো মেনে চলতে পারেন এছাড়াও নবীর সুন্নত বিভিন্ন রকম দোয়া যখন বাসার ভেতরে ঢুকবেন টয়লেট থেকে বেরো হবেন তারপর কোনো কিছুতে ভ্রমণ করার সময় যে দোয়া করবেন তাহলে এটা বেশ ভালো সময় এ সময় যত বেশি সম্ভব নবীর সুন্নত পালন করে চলবেন যাতে সরল পথে থাকতে পারেন এটা খুব সুন্দর মাস এ সময়ে আপনারা চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য শুধুমাত্র পাঁচ একটা নামাজ নয় এগুলো তো ফরজ এছাড়াও বেশি করে নফল আর সুননত পড়ার চেষ্টা করে যাবেন যদি জামাতে নামাজ পড়ার অভ্যেস না থাকে তাহলে জামাতে নামাজ পড়বেন আর যত বেশি সম্ভব মসজিদে যান নামাজের জন্য এ মাসে আপনারা চেষ্টা করবেন যেন তারাবি মিস না করেন অনেকে মনে করে আর কথাও সত্য যে এটা সুননত তবে অনেকে মনে করে যেহেতু এটা সুনত তাই মিস করা যেতে পারে তারাবি খুবই গুরুত্বপূর্ণ একটা সুনত যদিও এটা ফরজ না তারপরও মুসলিমদের এটা করা উচিত যে যতখানি সম্ভব তারা তারাবির নামাজ পড়বে কারণ এখানে অনেক রহমত তাহলে তারাবে অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের এটা মিস করা উচিত না আর যখন তারাবের নামাজ পড়ব আমাদের অনেকেই খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে কারণ আমরা কোরআন খতম দিতে চাই আমাদের অনেকেই তারাবিন নামাজ পড়ে একশো মাইল স্পিড একেবারে আমরা তারাবির নামাজ পড়বো ধৈর্যের সাথে মাঝারি গতির সাথে যাতে লোকজন বুঝতে পারে আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন আর যদি সময় থাকে যদি সম্ভব হয় আমাদের ইতে কাপ করা উচিত শেষ দশ দিন আর ইতেকপের সময় আমরা মানুষের সাথে ইতেকপের সময় মানুষের সাথে এতে করে ইতেকপের উদ্দেশ্যটা পূর্ণ হয় না এছাড়াও আমরা এই মাসে বেশি করে দোয়া করব। বেশি করে প্রার্থনা করব। এটা হলো দোয়া করার মাস আর বেশি করে জিকির করব আল্লাহ তালাকে বেশি করে স্মরণ করবো এবং তার ইবাদত করব এই পবিত্র রমজান মাসে আমরা যত বেশি সম্ভব কোরআন শরীফ পড়ব আর কোরআন আরবিতে পড়ার পাশাপাশি যদি আপনি আরবি ভাষা জানেন তাহলে কোনো সমস্যা নেই যদি আরবি না জানেন তাহলে সেই ভাষায় পবিত্র কোরআনের কোন অনুবাদ পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজিতে পড়েন উর্দু ভালো বুঝলে উর্দুতে পড়েন যেটা ভালো বোঝেন সে ভাষায় অনুবাদ পড়েন তবে কোরআন পাঠ করার সময় এই জন্য অবশ্যই স্বভাব পাবেন এ সময় অনুবাদ অনুবাদটাও পড়তে হবে যাতে করে আল্লাহ সালান তালা নির্দেশগুলো প্রয়োগ করতে পারেন যদি সম্ভব হয় প্রতি সাত দিনে একবার কোরআন পাঠ করেন অথবা প্রত্যেক দিন অন্তত এক পাড়া কোরণ পড়েন তাহলে এই রমজান মাসে অন্তত একবার পবিত্র কোরণ খতম দিতে পারবেন এই মাসে যত বেশি সম্ভব আপনারা হাদিস পাঠ করবেন তবে খেয়াল রাখবেন যেন সহি হাদিস পাঠ করেন আর হাদিসের উপরে সবচেয়ে ভালো গ্রন্থ হচ্ছে সহি আল বুখারি তারপর সোহিদ মুসলিম অন্যান্য কুতুবের সীতাও পড়ে দেখতে পারেন তবে যেন সহি হয় এছাড়াও নবী মোহাম্মদের জীবনীর উপরে বই পড়েন এরপর দেখবেন যদি আপনারা জাকাত না দেন তাহলে জাকাত আদায় করবেন কারণ এটা বাধ্যতামূলক দান প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাহলে সে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি বছরে জাকাত হিসেবে দান করবে জাকাত দেবেন আর অনেক মানুষ তারা সঠিকভাবে জাকাতের হিসেব করে না এখানে খেয়াল রাখবেন যাতে জাকাতটা সঠিকভাবে হিসাব করেন আর কম দেওয়ার চেয়ে বেশি দেওয়াটা অনেক বেশি ভালো তাই সঠিকভাবে হিসাব করেন খেয়াল রাখবেন যেন জাকাত দেয়া হয় এই রমজান মাস হচ্ছে উদারতার মাস এটা সাদকার মাস এই মাসে বেশি বেশি দান করবেন আপনারা আর এটা ছাড়াও আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পবিত্র মাসে আমরা হাসি খুশি থাকব। মুসলিমদের অনেকেই এ সময় দেখায় ম্লান দেখায় মনমরা আমরা এ সময় হাসি খুশি থাকব। আর আমাদের পরিবারকে বেশি করে সময় দেব। অনেক সময় পরিবারকে অবহেলা করি এ সময় খেয়াল রাখবো যাতে পরিবারকে বেশি সময় দিতে পারি আর এই সবগুলো কাজ করতে পারি একসাথে এছাড়াও আমরা হুসনে স্লুক করবো অন্যান্য লোকজনের সাথে তার মানে এ সময় অন্য মানুষের সাথে কথা বলব আমরা দয়ার সাথে ভালোবাসা দিয়ে যত্নের সাথে যদি তারা কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দেবো যেহেতু এটা ক্ষমার মাস আপনি কারো কাছে ভুল করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন আশেপাশের মানুষের সাথে মেলামেশা করবেন ভালোবাসা আর যত্নের সাথে এছাড়াও করব তাফাক্ষুর তার মানে বিভিন্ন জিনিস বিবেচনা করা খেয়াল রাখবেন যেন রমজান মাস নিয়ে আপনার প্ল্যানটা সঠিক হয় আর খেয়াল রাখবেন যেন সময় নষ্ট না করেন এক মিনিটও না এমনকি সেকেন্ডও না এটা হলো অর্জন করার মাস আর এছাড়াও এই রমজান হলো আত্মোন্নয়নের জন্য সবচেয়ে সেরা মাস এছাড়াও আমরা চেষ্টা করবো যেন এই মাসে ইসলা দিতে পারি অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে এটা দাওয়া দেওয়ার জন্য সেরা মাস मुसलिम्लाइकुमी र्णित रसुल्लाह सल्लासम जे व्यक्ति अल्लाह कियामतर दिने ऊपर विश्वास रखे से जन उत्तम कथा अन्न था जान चूप था जे व्यक्ति आल्ला परकाले विश्वास कर से जान तारतिबीस भलो व्यवहार करे जे व्यक्ति आल्लाह और दिवस रखे से जान मेहमान के सम्मान कर सही मुस्लिम प्रथम खंड ईमान अध्याय्द बस हदिश नम्बर पचा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 আসসালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান মাসকে স্বাগতম ড জাকির তাহলে এই রমজান মাস হলো আমাদের জন্য একটা সুযোগ এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি এখন আমাদের এই কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কি কি এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে এক নম্বর সেটা নিয়ত এটা করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য না এটা খুবই গুরুত্বপূর্ণ এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফলে চলে যাবে আল্লাহ সাবান তালা পবিত্র করে বলেছেন সুরা বাইই না অধ্যায় নম্বর আটানব্বই এক নম্বর পাঁচ বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ মানতাল্লাহর ইবাদত করবে এটা করবে শুধু তার জন্য অন্য কারোর জন্য না এছাড়া উল্লেখ করা আছে সুরাইনসান অধ্যায় নম্বর ছিয়াত্তর নয় নম্বর এক বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যাতে আল্লাহ চাহতালা খুশি হন আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চায় না কোনো প্রতিদানও চায় না তার মানে যদি কাউকে খাওয়ান সেটা করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়াও আরও উল্লেখ আছে পবিত্র কোরআনে সিরা সুরা অধ্যায় নম্বর যদি কেউ আখিরাতের ফসল কামনা করে কোন কাজ করে থাকে আল্লাহ তা আলা তার পুরস্কার আখিরাতের ফসল বহুগুণে বর্ধিত করে দেন আর যদি কেউ দুনিয়ার ফসল কামনা করে কোন কাজ করে থাকে দুনিয়ার আশা করে আল্লাহ তার জন্য দুনিয়ায় কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকবে না আল্লাহ কথা আবারও বলেছেন সুরাহুদ হুদ নম্বর এগারো আয়াত ও ষোল যে যদি কেউ পৃথিবীর জীবন আর তার শোভা কামনা করে অথবা কোনো কাজ করে এই দুনিয়ার খাতিরে আর এই পৃথিবীর জৌলুস কামনা করে আল্লাহ সাবাহত এই দুনিয়া তাকে কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না শুধুমাত্র আগুন ছাড়া আর তারা যে কাজ করে সেগুলো সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে সেজন্য যাই করেন সেটা হবে আল্লাহ সাবাহতালার জন্য আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ আনহো এটার উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হজরত ওমর রাজি আল্লাহ তিনি বলেছেন যে আমাদের নবী মোহামুদুল ইসলাম বলেছেন ইন্নাম আলাম নিয়া যার অর্থ তোমাদের কাজের বিচার হবে তোমাদের নিয়ত দিয়ে আমাদের নবী আরও বলেছেন যে তোমাদের সব কাজের ভিত্তি হল নিয়ত যদি কেউ হিজরত করে আল্লাহ রাসুলের জন্য তাহলে সেটা আল্লাহ আর তার রাসুলের জন্য আর যদি কেউ হজরত করে দেশত্যাগ করে জাগতিক সুবিধার জন্য অথবা বিয়ের জন্য তাহলে সেটা করেছে জাগতিক সুবিধার বিয়ের জন্য তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আর এ কথাটা আরও আছে অন্য আরেকটা হাদিসে আছে সোহেব মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর সাত বলা হয়েছে যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ স্বান্তালা বলেছেন যে আমি একাই সং সম্পন্ন আমার কোন সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্যের জন্য পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ এখানে সে অন্য কাউকে শরিক করেছে তার মানে কিছু অংশ করেছে আল্লাহর জন্য আর কিছু অংশ অন্যের জন্য এরকম করতে পারবেন না করবেন শুধুমাত্র আল্লাহ সৌম্লা তালার জন্য শুধুমাত্র তার জন্য আর কারোর জন্য না আল্লাহ আল্লাহতালা তার সাথে কাউকে শরিক করাকে পছন্দ করেন না এটা গুরুত্বপূর্ণ এটা একটা বেসিক ব্যাপার আর সেটা হল নিয়ত কোনো কাজ গ্রহণযোগ্য হবে এজন্য দ্বিতীয় যে শর্তটা সেটা হল আমরা যে কাজ করব সেগুলো হবে সরিয়া অনুযায়ী সেটা হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী সেগুলো হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং নবী মোহাম্মদের শিক্ষা অনুযায়ী এটা আছে মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার দুশো সাতষট্টি আমাদের প্রিয় নবীম মোহাম্মদাম বলেছেন যে যদি তোমার কাজগুলো আমাদের পথ অনুযায়ী না হয় ইসলাম ধর্ম অনুযায়ী না হয়ে থাকে কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে সেটা বাতিল করা হয় তার মানে আপনার কাজ গ্রহণযোগ্য হতে গেলে সেটা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে আর এটার উল্লেখ আছে আরেকটা সহিসে আবু দাউদ খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে তিনি লোকজনকে বলতেন আমার দৃষ্টান্ত অনুসরণ করো আর খোলাফে রাশেদিনের দৃষ্টান্ত তার মানে সঠিকভাবে নির্দেশিত খলিফা গণ যদি তাদের অনুসরণ করেন তাদের আঁকড়ে ধরেন একেবারে শক্ত করে তার মানে কঠোরভাবে মেনে চলেন আমাদের নবীর সুননত আমার সুননত নবী বলেছেন তার সুননত তাঁর পথ আর খোলাফায় রাশেদিনের দেখানো পথ মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগন কোনো কাজ গ্রহণযোগ্য হতে গেলে নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবর্ণতালার জন্য আর সেটা হবে সরিয়া অনুযায়ী করণা অনুযায়ী সোবাহ আল্লাহ আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে আপনাদের পাঠানো বেশ কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো টপিকের সাথে প্রাসঙ্গিক আজকে হাতে কিছু সময় আছে তাহলে ডাঃ জাকির যে মানুষজন সাধারণত একটা কথা বলে রমজান মাসকে স্বাগত জানায় রমজান মোবারক কিছু মানুষ বলে এটা বিদা আবার কেউ বলে স্বাগত জানানো ভালো আলহামদুলিল্লাহ আর আমি আগেও বলেছি যে আমাদের নবী মোহাম্মদ এটার উল্লেখ আছে মসনাদ আহমদ খণ্ড নম্বর দুই কৃষ্ণা নম্বর দুশো হাদিস নম্বর সাত হাজার এছাড়াও এই হাদিসটা আচ্ছা সুনান আল 5 হাদিস নাম্বার দুই যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম রমজান মাসের আগমনের কথা সব সবসময়ই লোকজনকে জানিয়ে দিতেন যে রমজান মাস সামনে আমাদের নবী সে সময় লোকজনের উদ্দেশ্যে বলতেন সবাই শোনো রহমতের মাস রমজান এখন তোমাদের সামনে আর আল্লাহ তালা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে তাহলে নবী এই মাসকে স্বাগত জানাতেন তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান নবী বলতেন রহমতের মাস তোমাদের সামনে যদি কেউ বলে রমজান মুবারক এই রমজান মোবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয় ভারতীয়রা বলে পাকিস্তানিরা বলে কারণ এই শব্দ মুবারক বার্কা হলো একটা আরবির শব্দ বার্কা মানে আশীর্বাদ আর এই মাছটা আসলে রহমতের মাস কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মুবারক শব্দটা বলে তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য কেউ পরীক্ষায় পাশ করলে উর্দুতে তাকে মোবারক দেওয়া হয় এটা কিন্তু এসেছে আরবি শব্দ বার্কা থেকে তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মোবারক তার মানে এটা হলো আশীর্বাদের মাস অথবা এক ধরনের অভিনন্দন জানানো অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে তাই আমার মতে এটা বিদা নয় একটা মাসকে স্বাগত জানানো যায় এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন তাদের বলছেন যে এই মাসে অনেক আশীর্বাদ পেতে পারেন তাই আমার মতে এটা বিদা নয় তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন যেভাবে বলছেন সেটা হলো মুবা আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক্রাচ্যের দেশগুলোতে বলে থাকে রমজান করিম এই সবগুলো কথাই আসলে ভালো অথবা ক্ষমাশীলতার মাস এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার তবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তখন লোকজনদের বলতেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে মাশাল জাজাকাল্লা খায়ের ড জাকির নায়ক এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হাতে আর সময় নেই তা না হলে আমরা পিস টিভির দর্শকদের কাছ থেকে পাওয়া সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম ভাই ও বোনেরা জাজা খায়ের আশা করি আপনারাও ডক্টর জাকির নায়কের উত্তরগুলো উপভোগ করেছেন আজকের টপিক ছিল রমজান মাসকে স্বাগতম আগামীকাল আলোচনার টপিক রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে আগামীকাল আবার দেখা হবে আসসালামুকুম ওরহামতুল্লাহ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 আপনার করতে পারে দিলে অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউর এ আর এ দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান